চলন সবাই মিলে অনুষ্ঠানকে সুন্দর করে সমর্থন করতে চাই আমরা বসে যাই আমাদের অনেক সময় কম শতব্যস্ততা সত্ত্বেও আলমী আজকের এই অনুষ্ঠানের মতো একটি ভিন্ন ধর্মীয় অনুষ্ঠান উপভোগ করার সুযোগ দিয়েছেন আপনারা অবহিত রয়েছেন আজকের অনুষ্ঠান হচ্ছে নব মুসলিমদের ধর্মীয় তারিমাশনের পরিকল্পনা সেমিনার যা দু হাজার পনেরো খান মধ্যে সালাম যার তত্ত্বাবধানে রয়েছেন বিশিষ্ট ব্যক্তি জনাবু এবং আমরা করতে আমাদের সময় একেবারেই কম অনেক উদ্বেগ আগেমক্তা আমাদের মাঝে রয়েছেন চাইবে কথা শুনতে চাইবে না কেন এর সুযোগ প্রয়োজনীয় তাই আমরা সুযোগকে কাজে লাগাই শুরুতেই ছোট্ট একটি ইসলামী গল্প করবে মাহফুজুর রহমান মাহফুজুর রহমান সংক্ষিপ্ত ছোট্ট একবারে আসসালামু আলাইকুম অলহাম গৌতম জি জয় ছি দশোদিকে সে জলফেরা মরু তোমা রক্তো জনিয় জিজন এনে ছিলে কশো Okay. ছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের অন্যতম আলোচক বিশিষ্ট শিক্ষাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ সাইফ তাকে আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি শ্রীমণ্ডলী যে কোনো বিজয় যে কোনো সফলতার বিষয় রয়েছে মহান আল্লাহরদা অফিক আর আল্লাহর্তা অফিক ছাড়া কখনো সফলতা আসে সুতরাং আজকে এই গোজনের মাধ্যমে যত প্রশংসা করা হয়েছে সবার একমাত্র হকদার হলেন মহানুম্বাগ নির্দেশে তারই নির্দেশ পালনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন বিশ্বনাথী মহানগর সোম্বা সোম আহ্লাম আর তাকে সাহায্য করেছিলেন এক ডাক সাহাবাই জনগণের আয়োজন আমরা হই সেরকমই মাদবা আমরা হই সেরকম স্বাভাবিকদের মতো এক অতিথি তাই সব কিছুতে আদর্শের যথাযথ অনুসারী হত্যাশা তখনই হবে বিজয়ী তখনই আসবে আমরা সময় কম এবারে আমাদের মাঝে সংক্ষিপ্ত দুটি কথা নিয়ে আসছেন আমাদের আজকের অনুষ্ঠানে অন্যতম अर्थात जालीलक्ष अनुष्ठान से हे कपुर त्यागकारी पुरन सारा आज के नतून कर पे सकमे एक भाई जिनी अनेक आगे कफुर त्याग और संग्राम करते करते आहजन आल्लाता दिए हल्की आल्लाह कलम সেইরকম একজন কপুর ত্যাগকারী হাতে আন যেন শামসুলা আহম যিনি বর্তমানে বয়েডে চাকরিগত আছেন তিনি আপনাদের সামনে এই কপুর ত্যাগকারী ভাইদের পক্ষ থেকে দুটি কথা বলবেন আমি তাকে আমাদের সাথে আসসালামাইকুম আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতেছি যে এত বড় একটা মহান সেমিনারে আসে আল্লাহর হুকুমে আমরা উপস্থিত হয়েছি আমরা ন মুসলিম ভাইরা क्तित्व बड़ बड़ आलमगन तमने उपस्थित हुए निजेक निजे गर्वित अनुभव कर आल्ला पा अशीष रहम्मत मना करत्यंत कुसंस्कार एकधर्मी भितर भीधोर आल्लाह पकर रहम्मते आल्लाह देसे देसे हम পবিত্র কালেমা লাই লাইল্লাহ মোহাম্মদুল নসুল্লাহ করার তৌফিক দান করছেন এবং সেই সাথে আল্লাহাক আল্লাহ পাকের রহমতে আমাদেরকে ইনশাআল্লাহ আমাকে আল্লাহ হাফেজ হওয়ার তৌফিক দান করেছেন এটা আল্লাহ পাকের কাছে আমি মনে করি বিশাল একটা বিলের বিশাল একটা অর্জন কারণ আমরা দুনিয়াতে মাঝে থাকলেও দশ তালা বিশ তলা বাড়ি করি না কেন সেটাতে কোন শান্তি নাই আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমের ভিতরে যে শান্তি আছে আল্লাপাক ও দুনিয়াতে আর কোন কিছু অর্জনের ভিতরে এত বড় শান্তি নাই আমরা ঠিক সেই জিনিসটাকেই অর্জন করার জন্যই কানামা করে মুসলমান হয়েছি আর কেমতের আজ পর্যন্ত আমি মনে করি যে মানুষের ভিতরে হেদায়তের পথ যদি না থাকে তাহলে সে যদি আল্লাপাক হেদায়াত না করে তাহলে সে শেষ হয়ে আর যদি আল্লাহ পাক হেদায়ত করে তাহলে সে বিশাল কিছু পাই গেল আল্লাহর কাছে আমি এটাও মনে করি যে দুনিয়াতে মানুষ অনেক সম্পদশালী ব্যক্তি আছে যে অনেক বড় বড় সংকটশালী ব্যক্তি আছে অথচ কালামা করার ট্রফিক হয় নাই অথচ ছোট ছোট ব্যক্তির যারা আল্লাহ রহমত হয়েছে তারা কালামা করছে আমাদের কালামা করার পিছনে অনেক বড় একটা ঘটনা আছে যেমন ধরেন আমি ছোটকালে আমি অনেক ছোটকালে একটা ঘটনা বলতেছি যখন আমার নানার বাড়ির কাছে যখন আমাকে রেখেছিল নানার বাড়িতে সেখান থেকে এক হাতিসের বাড়িতে আমি গরু চলনের রাকাল হিসেবে কাজ করছি সেই সময় রাকাল হিসেবে কাজ করছি আর ওই মাঠের ভিতরে একটা বটগাছ ছিল বটগাছের ভিতরে ওইখানে বটগাছ তোলা আমরা পূজা করত আমরা অনেক সময় ওইখানে গরু চলে জায়গাতে ওই মূর্তিগুলি যখন ওই বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যেত আমরা ওই খেলগুলি মূর্তি কিন্তু খেলতে বানাই বাঁশ দিয়ে তখন ওই খেলগুলি নিয়ে আর জড় করিয়া ফুটবল বানাইয়া রাস্তার মনে খেলতাম আমরা এরকম কারণ ওই জিনিসটাকে আমি খুব একটা পছন্দ করতাম না আর বেশি বেশি করে যখন হাতিঝড়ে থাকত অন্যান্য ছেলেপেলেদের সাথে মুসলমান ছেলেপেলেদের সাথে কালচারের সাথে আমি মিলে গেছি যখন একটা মাহবিল হয় তখন মাহফিলে যেতাম এরপরে আবার ওই মিলাদ মিলাতে নিয়ে যেত আমাকে যাই হোক এগুলি কথা বলতে গেলে অনেক বড় একটা লম্বাচারা হয়েছিল সময় যেহেতু হাতে আমাদের কম এরকম করে আল্লাহ পাক আমাদের হেদায়তের মাধ্যমে আমাকে কারাবার পর এক প্রফিট দান করেছেন ইনশাআল্লাহ আমি মুসলমান হওয়ার পরেও আমার আত্মীয় স্বজন থেকে নিয়ে দ্রুমে আয়ত্ত শহকে আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাক হেদায়ত করেছে আমার বসিলায় আমি ইনশাআল্লাহ তেরো জনকে ইসলাম জন্মগ্রহণ করাইতে সাহায্য করেছি আলামাকে এই তৌফিক আমাকে নিয়ে আমি এই ঘোষণাটাই এখানে দেওয়ার জন্য এত বড় একটা যেহেতু সম্মেলন আমি কোনদিন এত বড় আমি মুসলমান হওয়ার পরে আসি নাই আজকে ইনশাল্লাহ আমার মনটা খুব খুশি লাগেছে আমাদের আলমের সাথে থাকলেও আমার মনটা খুশি হয়েছে যে দোয়া পাবো আমি সেই এত বড় মানে একটা মহফিলা আসা অনেক কষ্ট করে আমাদের কালকে অ্যাডমিশন পরীক্ষা হচ্ছে তারপরে আমার আসা মানে খুব কষ্ট করেছিল তারপরে আমি আসছি মনের আকর্ষণে আর নব মুসলিমদের ভাইদের আমি উদ্দেশ্য করে একটু কথা বলবো যে আপনারা দয়া করে যতই কষ্টে থাকুন না কেন আপনারা আমাদের অভিভাবক যারা আছে তাদের কাছে হাত মানে তাদের কাছে অভিভাবকের কথাগুলি যেন বাপমার কাছে টেস্ট করে সেইভাবে করবেন কিন্তু মসজিদে মসজিদে গিয়ার দুয়ারে দুয়ারে গিয়ে হাত করেন না এদের নিজের হয় এতে অনেক সময় আমাদের বই অনেক সময় অনেক মসজিদে যায় ওই মসজিদে হাত পাতে বই এটা শিক্ষকরা আমার কাছে বলে জামসেল আলম এরকম করে সবাই আসে নসজিদ ব্যবস্থা করো কারণ স্যার আমার হাতে অত বড় ক্ষমতা নাই যে আমি ব্যবস্থা করে দিব আর ওরা হাত পাঠবে না তো হোক আমি এই কথা বলেই আমি শেষ করছি আপনারা অনুরোধ করছেন যে কারো কাছে এরকম হাত পাচ্বেন আমার অভিভাবক হিসেবে যারা আছে তাদের কাছে আপনারা দুঃখ প্রকাশ করবেন আল্লাহ আমাদেরকে এই কথাগুলি শোনার এবং বোঝার তরফি দান করুক রহমান সম্মানিত শ্রীমণ্ডলী কথা শুনছিলাম কাছ থেকে ইসলাম গ্রহণ করেছেন হয়েছেন এবং পরিবারের আক্রসির মতো থেকে আরো তেরোজনকে সেই হেদায়তের আলো দেখাবার সুযোগ পেয়েছেন এবং তারা পুনরায় আবার মুসলিম হয়েছে সুযোগ হয়েছে। সেজন্য আল্লাহর আওয়ামদের কাছে কৃতজ্ঞতা জানাই এবং তাকে অভাব জানাচ্ছেন শ্রীমণ্ডলী আমাদের হাতে সময় কম আমাদের বিগ্হ আলোচনা আমাদের মধ্যে আমরা আলোচনা শুনব শিক্ষাবিদায় আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন প্রফেসর আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يهلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له মোহাম্মদ উপস্থিত আজকের এই মহতিপূর্ণ ভাব জীবন ঘনিষ্ঠ একটি অনুষ্ঠানের সেমিনারের সম্মানিত সভাপতি পরিচালক উপস্থিত মঞ্চ উপবিষ্ট আলোচকবৃন্দ এবং সামনে উপবিষ্ট আজকের এই সেমিনারের मूल आकर्षण अपन सबा इन शुभे जान खूब संक्षिप्त दूचार कथा बोलार एरदा करफि इला ब्रह्मवैवर् पुराने महावीर युधिष्ठर्मदेव के धर्म सम्पर्क ভাবাবেগে বেগে অথবা ভেবা চাকা খাওয়ার পরে উনি একটা প্রশ্ন করেছিলেন যে ব্যা চারটা একটার সাথে আরেকটার মিল নাই এ ব্যাদের আঠারোটা সরা কিতাব আছে তফসির আছে ভাষ্য গ্রন্থ আছে এও একটার সাথে আরেকটার মিল নাই আবার যদি फुली वे बला मनु संहिता मनुर्जस्य गो एक साथ मिल नाई तो धर्म पा कथाए तो वे उन्नी एक व्यवस्था दिल झमेल तुम्हें गेले धर्म खुजे पवाना तुम्हें बोलें बेदांग भिन्ना श्रितयिन् मनुर्जस् मतन् भिन्ना धर्मतम सत्यम निहितम गुहय महाजन जान गंथा तुम्हें बोलें जजार हजार वेद खुजबा एकटार साथेक् मिलबे मनुर्जस्व फैचार कितब खुलवा एकटार साथ मिले ना धर्मतम सत्यम सत्य धर्म जो तुम खुजते चाओ तुह चले जाओ মহাজন যেন গত সন্থা বড় বড় ঠাকুর দরবেশরা ওই জায়গায় যে একটা রাস্তা তরিকা খুঁজে পেয়েছে ওখানে যে একজনকে ধরিয়ে বস কাজ হয়ে যাবে জাকির নায়ক তার বক্তৃতা বই পুস্তক পড়ার দেখার আপনাদের সৌভ্য হয়ে থাকলে আপনারা জেনেছেন ইতিমধ্যে যে পৃথিবীতে যত ধর্ম এখনো জীবিত আছে এখনো সচল আছে সকল ধর্মে আল্লাহ এক। একথা একবারে হরপে সন্ন্যাক করে লিখিত আছে। কিন্তু এরপরেও প্রত্যেকটা ধর্মের ভিতরে হাজারো বিভ্রান্তি আমাদের কাজী ইব্রাহিম সাহেব বললেন মাশাল আমরাও অলরেডি তেহাত্তর ডিভিশনে আছি সবাই এরকম আছে তো এই হওয়ার কারণটা কি কারণটা হলো। যে ওই ধর্ম খুঁজতে যে ধর্ম যেভাবে খুঁজতে বলেছে যে আমাকে তুমি এইভাবে খোঁজো তাহলে পেয়ে যাবা কিন্তু এই ধর্মিক ব্যক্তিরা সেই ধর্ম খোঁজার জন্য ওই রাস্তা বাদ দিয়ে শর্টকাট একটা রাস্তা তৈরি করে দিল যে এইরকম এই এত ইবাদতবন্দিগি করে তোমার মতন মানুষ পার পাওয়ার কোনো রাস্তা নাই তুমি একটা শর্টকাট রাস্তায় যদি হাঁটতে পারো মাশা আল্লাহ গরুর লেজ ধরে থাকবা ইনশাআল্লাহ সেই পুলসেরাতের ভিতরে সমুদ্র পার করেতে দিয়ে জাননাতে পৌঁছে দিবে এই যে শর্টকাট রাস্তা এই রকম এই রাস্তা খুঁজতে যে আমাদের ধর্মের ভিতরে ও মানুষ ঢুকাইতে লাগলো যিনি ঢুকাইলেন তিনি বলছেন আমি মুসলমান না যারা ও ধর্ম পালন করছে তারা বলছে মুসলমান না কিন্তু আমরা মুসলমানরা বলছি এশাল বলে কি वही तो आसल मुसलमान केकार नफर कारणे निजे आल्लर का बुजुर्गर कारण निजे के मुसलमान बोलते आसल धर्म जदि खुजते जाओ इस कुरान टुरान कहना कारण कुरान एक जगह आक जगह मिल पा जाए हाफीजे तो कथाई नाई बुझे पे हाथी नहीं जे की मारामारी देखले अपनारा बेमालू ब आप जी फेकाते जानले फिर कह नहीं की करते उन्नी बोलन अमन गुरु भजना गुरुबी ने मुक्ति पान गुरु भजना गुरुबी ने मुक्ति पविना गुरु नामे आुधा गुरु नामे आुधा जिनी गुरु ती खुधा ট রাস্তা যাই যে নামাজ পড়ার সম্রান মাসে এক ধরে রোজা রাখো এই করো সেই করা কত ভুল ভুলের শেষ নাই এই জায়গায় আসেন কোন ভুল ধরাধরির কারবার নাই একজনকে চাইপে ধরে বসে থাকেন পগার পাড়ে আজকে এই মহতে অনুষ্ঠানে আমি আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ করছি যে যেভাবে সেমিনারের নাম রাখা হয়েছে সামনের দিকে যদি সম্ভব হয় আপনারা এই স্লোগানটা রাখেন তা বানু এলএলবি দৃঢ় তা মঙ্গলময় কাজে তোমরা পরস্পরের সহযোগিতা করো মঙ্গল কাজে তোমরা পরস্পরকে সাহায্য করো এই হবে স্লোগান এই স্লোগানের উপরে সেমিনার হবে ইনশাআল্লাহ তাহলে আমাদের এই একজন নতুন আর একজন পুরাতন এরম একটা ভাবটা থাকবে না তাহলে বুঝতে সহজ হবে আজকে আমি আপনাদের বিরক্ত করব না অনেক মাদানীরা এখানে কথা বলেছেন আরো সাহেকরা মাদানিরা এখানে বসে আছেন আমি লাদানিওয়ালা মাকি না বাঙালি বুঝতে পেরেছেন আমি এই ঝামেলায় যেতে চাচ্ছি না जते चाहिए से आज के अनुष्ठान आस प्रत्याशा था कि आनारा एखे की चा इनाराजेजे एखे सामने दिखे एक मुरुब्स बस आवज्जिए मोतावजान बुजते उनारा अपन का बुझते ये क्लियर हार दरकार कथा ही कथा शेष कर হজরত আমার আপনাল আস রাজাল্লাহরু জগৎ বিখ্যাত একজন সাহাবি রাসল্লা সাল্লা সাহাবি যারা কাফের ছিল অমুসলিম ছিল রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সেই সবের কাফিরদের কাছ থেকে দুই ধরনের মানুষকে এই পরিপ্রেক্ষিতে ওই সময়ের জগতের যে চাহিদা মুসলমানদের যে দরকার ছিল সেই সব দরকারের উপরে উনি প্রথম দুটা জিনিস চাচ্ছিলেন একটা হলো একটা পেশি শক্তি তাকে তার এই কলমায় তার সাথে আত্মনিয়োগ করুন দোয়া করেছিলেন আল্লাহর কাছে সে দোয়া কবুল হয়েছিল আপনারা জানেন হজরত উমর রাজাল্লাহ তালার মতন বাগের বাচ্চা উনি বলেন আরেকটা জিনিস শুনে চাইছিলেন সেটা হলো এই পেশি শক্তির চেয়ে সবচেয়ে বেশি কার্যকর যে শক্তিটা সেটা হলো বুদ্ধিবৃত্তিক শক্তি আজকে পৃথিবীতে আপনাদের যাদের সচেতনতা আছে আমাদের মধ্যে আমরা জানি যে পৃথিবীতে এখন সবচেয়ে বড় যে যুদ্ধটা চলতেছে সেটা হলো সাংস্কৃতিক যুদ্ধ সংস্কৃতির আগ্রাসন একটা দেশের ভিতরে অন্য দেশ সৈন্য না পাঠিয়ে অন্য দেশ তার শক্তি ব্যয় না করে কোন ঝাইঝামেলায় না যে কোন অভ্যুত্থান না ঘটিয়ে ওই দেশটার পুরো জনগণকে সে জয় করে ফেলতে পারে কিছের মাধ্যমে এইরকম একটা বুদ্ধিবিত্তিক শক্তি কামনা করতেছিলেন তারই একটা নমুনা হজরত আমরুল আস রাজ্লা তালা আনু যখন লোকজনেরা হিজরত করে ওই দূর হাবসায় পালিয়ে যাওয়ার চেষ্টা করলো। সেখান থেকে মুসলমানদেরকে কান ধরে গলায় গামছা লাগিয়ে মক্কায় ফেরত নিয়ে আসতে হবে এই দুর্ধান্ত কাজটা কে করবে মক্কা সমস্ত প্রশাসন সংসদে বসে यही लोक के दायित्व दिल हम अपने लाज ज बाबा क्ष तुम्हें छाड़ा ना तुम्हें जाओ से हावसा से दूर हाफसा चले गलिने जाशाह नाजाशर काम भाव वक्तृता दिल हाफसार बसाह बल जबा तुम कथा तो हमें जाने बोलें देश विपदगामी सताना বিপদগামী ভাইয়েরা বিচ্ছিন্নবাদী তার কারণে দেশ ছেড়ে পালিয়ে চলে আসছে ওদের বাপ মা ভাই বোনেরা কেঁদে হয়রান হয়ে যাচ্ছে সরকারের কাছে অনশন ঘ ধর্মঘট পালন করতেছে রাস্তা অবরোধ করে বসে আছে সারা মক্কা অচল হয়ে গেছে এই পাঁচ দশ জন মানুষ সংসার ছেড়ে ভাই বোন ছেড়ে চলে আসছে যদি ফিরিয়ে না দেন পুরো মক্কা কালকে কেমত হয়ে যাবে तो यारा मक्का जदि मानुष ना खे धर्मगट कर मारा जाए दाय दायित्व सरकार हाफसे बोला झमेला दरकार की देखे नहीं आसल उनल जरकम मक्का लोक आमार चाचा खालू भाई क्यों उम्मी তোমরা এখানে চলে আসছো পালিয়ে সাংসারিক কোন দুর্ঘটনার কারণে তোমাদের বুকে অত্যাচার করেছে সেই জন্য চলে আসতো কিন্তু ঘটনা তো অঘটন ঘটে যাচ্ছে তোমরা তাড়াতাড়ি আমি তোমাদের এই ঝামেলায় নেটওয়ার তখন যাই হোক এই ঝামেলা সামলাতে আবু জাফর জাফর রাজত আনু উনি অত্যন্ত সাহসিকতার সাথে কোরআন শরীফের কিছু মুখস্থ ওনার আয়াত ছিল যেগুলো এই সময়ে প্রযোজ্য সেই সব আয়াত শুনে শোনাইতে যখন শুরু করলেন অর্থ যখন শুরু করলেন এবং বললেন আমাদের বাপ ভাই আত্মীয়স্বজন সব আছে কারো সাথে আমাদের কোন শত্রুতা নাই কারো সাথে আমাদের কোন বৈধিতা নাই শুধু এই সত্যটুকু বুঝবার কারণে আমরা সেখানে আমাদের সত্যটুকু প্রকাশ করতে তো পারছিলামই না বরং মুখ দিয়ে বেরোবার সাথে সাথে অথবা বেরোচ্ছে না আমার মনের ভিতরে সেই অভিলাষ लालन करा के दुनिया बार षंत्र शुद्ध ना देखी सामने वही सोमैया तला शहदत बरण करल सामने देखाम सोमैार स्वामी आ शहदत बरण करल की निर्म भ আজও আমরা দেখছি গরু খাওয়া তো দূরে থাক গরুর মাংস আছে এই অভিযোগে মানুষকে মেরে ফেলেছে অভিযোগে পরে সাতবার ছাত্র তদন্ত কমিটি বসিয়ে দেখা হল গরুর গুছতে দূরে থাক গরুর পায়ের দাগ পর্যন্তই বাড়িতে নাই এইসব জ্বালাময়ী বক্তব্য শোনার পরে নাজাসি আমরা হল আজকে খালি হাতে ফেরত দিতে বাধ্য হয়েছিলেন উনি চলে আসছিলেন হজরত মোয়াবিয়া হজরত আলী রাজানুর যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছিল সিফিনের যুদ্ধে একজন মুসলমান আরেকজনের মুসলমান দ্বারা রক্তপাত হচ্ছিল রক্তরঞ্জিত হয়ে যাচ্ছিল কালো পাথর লাল হয়ে যাচ্ছে সেই রকম রক্তক্ষয়ী যুদ্ধ থামানোর জন্য যেই সালিশ বৈঠক হয়েছিল সেই সালিশ বৈঠকের জুড়ি বৈঠকের দুইজনের একজন ছিলেন এই আমরুল আস রাজ আপনাদের বলতে চাইছি সেটা হল যে এই লোকটা একসময় মুসলমান হল সেটা হল রসুল হিজরত করে মদিনায় চলে আসেন বন্দাকের যুদ্ধ গেল এরপরে একদিন বলি বসে আছেন রাসুল্লাহামকে ঘিরে চারিদিক দিয়ে এই সময় ওই লোকটা ভিতরে ঢুকতেছে তো এতজন মুসলমান আছে ওই লোক খালিয়াতে আছে নিরস্ত মানুষ তারপরে তার ভাবভঙ্গি দেখে বোঝাই যাচ্ছে নত শিকার নত জানু হয়ে তিনি আসছেন রাসুল্লাহ হয়ে হাঁটু গেড়ে বসে বললেন রাসুল্লাহ অত্যন্ত খুশি হলেন আপ্লুত মনে তাকে স্বাগত জানাচ্ছেন আর আশেপাশের যেই বীর মুজাহিদ মুসলমানরা বসে আছে তাদেরও মন ভরে গেছে যা আজকে এত বড় একজন काफिर युद्धिबित्तिकत बड़ा लंड्रेड पार्सेंट से मुसलमानी शक्ति सहस समाज सांस्कृतिक वैशिष्ट्यो उच्चा उच्चमार्ग चले जाए रज सामने बसे बार रसल्लाह अभी मुसलमान होते चाहे अपनी कानमा पड़िए शहदत पढ़िए मुसलमान कर ছিলাম অত্যন্ত আগ্রহ ভরে হজর মোহ্বি আমর আজ তার দিকে হাত বাড়িয়ে দিলেন ঠিক আছে মুসলমান হওয়ার সময় তো জানেন হাতে হাত দিয়ে আপনারা পড়েছেন হাতে হাত দিয়ে তারপরে আসাদ আগ্রহ ভরে এবার হাত ধরলেন চেপে রাসুলাম যখন বললেন যে আমার সাথে তুমি বলো এই কথা বলে এবার লা বলবেন ও এই সময় দেখা গেছে আমার লাশ রাসুল দুই হাতের মাছ কা থেকে হাত টেনে নিলেন হাত টেনে নিলেন কালমা পুড়বেন না এরম একটা অবস্থা সমস্ত মানুষের ভিতরে ভুল ভেঙে যাচ্ছে যে আমরা ভাবলাম কি হতে যাচ্ছে কি আসলে তো এই লোক মুসলমান হতে আসেনি আসলে এদের ভিতরে আরো কিছু আছে পিছন থেকে টাকা আছে যে আরো কোন শত্রু টত্রু পিছনে বসায় রাখছে কিনা এই না সেই না এরকম কিছু আমার আমার লাস তুমি আমাকে বললে আমি হাত পাতলাম তুমি হাত দিলে আমি কলমা পড়তে বলছি তুমি এখন কলমা বলবে কি হলো তোমার কি হলো তোমার তুমি আমার সাথে কলমা পড়ছো না হাত তিনি নিলে আমরুল্লাহ আসল্লাহ ওই সময় বললেন রাজল্লাহ আমি মুসলমান হতে এসেছি আমি মুসলমান হব ইসলাম গ্রহণ করব ইসলামের শাশ্বতবাণী ইসলামের যে ঐতিহাসিক বৈশিষ্ট্যতা আমাকে আপ্লুত করেছে আমাকে পাগল করা করে দিয়েছে আমি আমার থাকতে পারিনি আমি শুধু আমাকে চলে আসছি আপনার কাছে মুসলমান হব কিন্তু মুসলমান হওয়ারে আমার একটা শর্ত আছে যদি এই শর্ত ফুলফিল হয় আমি মুসলমান হব যদি এই শর্ত ফুলফিল করা সম্ভব না হয় তাহলে আমি আমার এমন লাশ কোন দিন মুসলমান হব না ইসলাম ধর্ম আমি গ্রহণ করব না প্রথমে একটু एक खूब स्वाभाविक हाँ तुम्हें बोलो तुम्हार शर्त अन्न्य जरा आज आशेपाशे बस ता तो बुझलेंतद्डल मातब बेमेंट मुसलमान हो कल के स्वराष्ट्र मंत्रालय दायित्व दीबें किा पाले अथवा बीक आज सीरिया व्यवसा वणिज्य करी एग्जे दीबें मुसलमान नाना धरण नाना चिंता कर यारल्ला सक्षी रेखे अल्लाह के सख् रेखे हमें अपनारा मुसलमान होते चाह तब शर्त हो शर्त हो जीवन स्वलक हवार पर जीवने प्राप्त वयस्क बुद्धि आसार पर एम को नई जे अन्याम द्वारा सम्पादित हई ना मुसलमान इसलमाम बिुद्धे अपनी नबी मोहम्मद रसुलरुदे जतगू षड्रब षडत्र कलकाटी हमार हाथ लड़े हमारे शर्त जदि समय रजे आज आज शर्त फुलफिल ना इसलाम धर्म ग्रहण कर प्रत्याशा करीलम तुम शर्त अमर आस रज्ला ताल शर्त हल्में इसलाम धर्म ग्रहण करी हमार जीवन एक पिछड़े हजार हजार कोटी कोटी जे गुणा कर दिखे तकाले আমি আমর আমাকে ক্ষমা করতে পারি না এই এত গুণার পাহাড় এই পাহাড় সমান গুণা আল্লাহকে ক্ষমা করে দিবেন আমার কি মা ফেয়ে যাবে আমি কি এই পাপ থেকে মুক্তি পাব যদি সম্ভব হয় যদি তাই হয় রাজি আছি আর যদি না হয় তাহলে এই বৃদ্ধ বয়সে ক্রান্তিলগ্নে জীবনের এই শেষ মায়ের নেই আমি इसलम ग्रहण कर निजे थे। थे के कलंकित करते चालाग आब्लूत कण्ठी बोखारे मुस्लिमी सब हदीसगुली से हदीसटे रेकर्डे आवेद आपलुत कंठ सहबी के जान अलीहदिमु শোনো আমি রাবি মোহাম্মদ রাসুল জামিনদার হয়ে বলছি ইসলাম যদি কেউ কবুল করে তাহলে ইসলাম মাকানা কানা যেই দিন সে গ্রহণ করল এর পূর্বে হাজার দিন ধরে যত অপরাধ সে করেছিল সমস্ত অপরাধ তার মাফ করে দেওয়া হবে সমস্ত অপরাধ ধুলিশ করে দেওয়ার মতন ক্ষমতা রাখে এই ইসলাম যখন এই কথা রাসুলের মুখ থেকে শুনল আমর আজ আবার ক্ষ করে এবার নিজের হাত দিয়ে রসুল্লাহ হাত দিয়ে ধরে ধরিয়ে বললেন ইয়ার রসুল্লাহ আপনি বলেন আমাকে কি করতে আমি তখন রসুল্লাহ সাল্লাম বললেন বল আমার মনে হয় যে আমরা যারা নতুন ভাবে ইসলাম বুঝতে শিখেছি আমাদের এই একটাই প্রত্যাশা হবে যে আমাদের জীবনের পিছনের এই যে জানা অজানা ইতিহাস আছে এই ইতিহাসগুলো মা পাবার মতন जी ग्यारंटी इसलम दिए से ग्यारानीटा सम्पर्के कारी थो प्रश्न थे जानवारे आज के संभव ना अब यह रकम जन महफिल तैरी सेमिनार बार बार कोई रकम विदग्ध जन के रकम विश्वविख्यात आलेमे दिन देरकिया शख्सियात अलफाजिया मीडिया व्यक्तित्व के आलमी दिन देखने हाजिर कर मन सेजाना प्रश्न अजाना उत्तर সন্ধান দেবার মতন ব্যবস্থা যদি এখানে করা হয় আমি তাদেরকে অনুরোধ করব বারবার এরকম অনুষ্ঠানের আয়োজন করে আপনাদের এই মনের খোরাক যেন তারা দিতে পারেন এবং আপনারা এই জিনিসটাই এখানে সবচেয়ে বেশি চাইবেন এনার যারা আসছেন তারাও এই জিনিসটা দিবে এখানে আমি যেটা বলছিলাম আমাদের স্লোগানটা হবে তাহবানু আল বিদ্রোহত্যা মঙ্গল কাজে তোমরা পরস্পরকে সহযোগিতা করো আপনারা যেই জিনিসটা সন্ধান পেয়েছেন এর মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা আরও দশ ভাই কিভাবে এই সন্তানটা দিতে পারি আপনারা আমাদেরকে সাহায্য করবেন আবার আমরা যারা এখানে বসে আছি আমাদের বসে থাকা ঠিক না কিন্তু আমরা কি করব, কিভাবে ওই যাব, কিভাবে আমরা সেই যশোরের পল্লীতে যাব, কিভাবে সেই দিনাজপুরের ওই পাহাড় জঙ্গলে নিধান মানুষ নির্জনে আছে তাদের কাছে যাব, আপনারা সেখানে গিয়েছেন ছিলেন যেহেতু রাস্তা আপনাদের জানা আছে, সেই রাস্তাটা আমাদেরকে আপনারা জানাইলে আমরা আপনাদের দ্বারা সাহায্য প্রাপ্ত হলাম, আমাদের দ্বারা আপনারা সাহায্য প্রাপ্ত হলেন এভাবে একজন আরেকজনের আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আমাদের এই কাজটা আরও সহজ আরও সাবলীল হবে এই আশা এই প্রত্যয় ব্যক্ত করতেছি সবচেয়ে দুর্ভাগ্যের সময় যেটা সেটা হলো আপনারা রকম ঘটা করে অনুষ্ঠান করলে এই সময়ে বিশ্ব যেভাবে বিশ্বের দিকে আপনারা যদি তাকান তাহলে দেখবেন যে বিশ্ব চারিদিক থেকে হাও করে কুঁথ পেতে বসে আছে মুসলমান মুসলমানদের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করছে এবং সে শহীদ করেছে বা একজন কাফেরকে মেরে ফেলেছে আত্মতৃপ্তিতে ভুগতেছে যেখানে রাসুল্লা সাল্লাম বলছেন মনীষ তো ধরা মুসলিমান্লাহে আজমাইন। যে ব্যক্তি একজন মুসলমানকে হত্যা করে হত্যা করার পরে যদি সে নিজে তৃপ্তি বোধ করে খুশি হয় তার উপরে আল্লাহ ল মানুষের লনত হবে ল সবার অভিশাপ তার উপরে পড়বে যার উপরে লা আল্লাহ লানত পড়ে মানুষ ও জিনের লনত পড়ে লালুর জানা কোনদিন জান্নতে যেতে পারে না তার কোন নফল ইবাদত তার কোন ফরজ ইবাদত কিছুই আল্লাহ তার কবুল হবে না এই সময় আপনারা রকম এইরকম করে কিছু করতেছেন এইটা বোঝাবার কোন দরকার নাই বরং আপনাদের সকল কর্মকাণ্ড এইভাবে হচ্ছে যে একজন আরেকজনকে কিভাবে আপনারা সহযোগিতা করতে পারেন কিভাবে একজন আরেজনের সামাজিক উন্নয়ন ঘটাইতে পারেন এই রকম কারণে আপনারা একত্রিত হচ্ছেন এই ম্যানিফেস্টো নিয়ে আমরা ইনশাআল্লাহ আমাদের রাজপথে এগিয়ে যাবো আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমরা আমি আপনাদের সকল দৃষ্টি আকর্ষণ করুন আমাদের সদ্য পুকুরি ত্যাগ করে যে সকল আমাদের মাঝে সামিল হয়েছেন তাদের পক্ষ থেকে আজকে উপস্থিত শুধুজন শিক্ষাবিদ ব্যবসায়ী সফল মুসলিম ভাইদের কাছে আবেদন করেও আপনারা আসুন কেউ যদি ইসলাম গ্রহণ করে তাহলে তাকে আমরা ন মুসলিম এই দিয়ে তাড়িয়ে দেবো বরং বলব আমার ভাই আমার ফুলে আবার ফিরে এসেছে তাকে জানাব সুন্দরতম স্বাগত আর আমি দায়িত্ব নেব কি করে তাকে আমি শিক্ষা দিতে পারি কি করে আমি তাকে ইসলামের বুনিয়াদী বিষয়ে প্রশিক্ষিত করে তুলতে পারি শুধু শিক্ষা নয় বাস্তব প্রশিক্ষণ অধিকার দ্বিতীয়ত আমরা পরস্পরে কি করে তাদেরকে সহযোগিতা করতে পারি আর এই সহযোগিতার ক্ষেত্রে আমরা অগ্রাধিকার দিতে পারি চাকরি দিক কম্পকেটা আমার প্রস্তাবনা যেটা হলো যে আমাদের এই ভাইটা যদি কোথাও কোনো জায়গায় তাদের চাকরির ব্যবস্থা করার সুযোগ থাকে আমার কথা দিয়ে তাহলে আমরা বলবো ভাই ওই জায়গায় একজন ভাই আছেন তাকে একটু সেট করবেন দ্বিতীয়ত তার যদি বিবাহের প্রয়োজন আমি একটু আগে যাই কোথাও কথা বলে তুই এটা বলিয়ে দিতে পারি কিনা অথবা তার মেয়ের বিবাহ দেবেন তার মেয়ের বিবাহের ব্যবস্থা আমাদের মধ্যে কারো মুখে করে দিতে পারি কিনা আমরা পার্থক্যের ভ্যাট রেখা বলে যাব আর আমরা যে কাজটা করবো তিন নম্বরে আমরা পরস্পরস্পরে সহযোগিতা থাকবো এই সহযোগিতা আমাদের সাধ্যবত যখন যেটা দরকার আমি এই সহযোগিতার নামে স্পষ্ট করে একটা কথা সবার কাছে বিনিতভাবে অনুরোধ করব যে মুসলিমদের সহযোগিতার প্রকল্পের নামে যেন কোন প্রকার ব্যবসা বাণিজ্য না হয় গরম সাক্তপক্ষে আমরা পরস্পরের সহযোগিতার চেষ্টা করব আর সমাজ মণ্ডলী ইতিমধ্যে আমাদের মধ্যে এসে গেছেন আমাদের আমাদের সকলের পরিচিতা সাহেব শেখ কামাল উদ্দিন যাপনে স্বাধীনতা অল্প আমরা তাকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি বলছিলাম সমাজের আমরা যে কাজটি করব সহযোগিতা চতুর্থ যে কাজটি সেটা আমরা করতে পারি যে আমাদের কাছে একটা ডাটা থাকবে এবং স্বপক্ষে আমরা ওই মুসলিম ভাইদের খোঁজ খবর দেব যাতায়াত করব সালাম পালন কোন আছে আমরা জিয়া করব যত সাক্ষাৎ করব এভাবেই যদি কাজ করি হয়তো আমরা কিছুটা হলেও আমরা কাছে জবাবদেখা নিজে হতে পারি শুধুমণ্ডলী আমরা হ্যাঁ বললাম আরেকটা সহজে আমরা ব্যবসা করতেছি মানে সহযোগিতা এই ক্ষেত্রে আমরা যেন পরস্পর নির্ভরশীল না হয়ে পরস্পর পরস্পর প্রতি সহায়তার দৃষ্টিতে এগাতে পারি এই মধ্যে যদি আগাই তাহলে আগানো যাবে কিন্তু আমি বলছি কারণে গত নিবেদন এই কারণে যে অনেক জায়গায় অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে মুসলিম বাহীদের এই ন মুসলিম পুনর্বাসন প্রকল্পের নামে এটা প্রকল্প করা হয় আর প্রকল্প হয়তো কাজের গরু আপনার পুতিতে থাকে পোয়ালে পাওয়া যায় না সেই রকম যেন না হয় বরং আমরা বাস্তবে যেন কিছু করতে পারি এবং সাধ্যমতো ঘটা করে কিছু করলাম আর আবার কয়দিন পরে নিঃশেষ হয়ে গেলাম এটা যেন না হয়ে একটা চলমান প্রক্রিয়া যেন আমাদের থাকে এই বিষয়ে চিন্তা করার জন্য আমি এই অনুষ্ঠানের পক্ষ থেকে এবং আয়োজকদের পক্ষ থেকে আমাদের সম্মানিত অতিথি সকলের কাছে নিবেদন করবো আপনার এই বিষয়ে একটু চিন্তা ভাবনা করে সুচিন্তিত পরামর্শ আয়োজকদেরকে দেবেন যাতে ওই মর্মের সামনে একটা সুন্দর পরিকল্পনা গ্রহণ করা যায় আমরা सम्मानित सकल श्रद्धा भक्तित्व शेख मोहम्मद परिषद क्योंकि दुखर सकते जाना जेकटा प्रोग्राम आजकल अनुष्ठान सम्मानित सभपति विशिष्ट आलोचक पशापाशी तीन ही बसा आेख अक्राम जवान मीन आब्दूसलम डबू सैफुल्ला डॉ अबकुर मोहम्मद जखारिया যাবেন তারা একটা প্রোগ্রামে যাবেন সুতরাং তাদেরকে বেশি কোন আটকাও না শুধুমাত্র আমি অনুরোধ করব যে সকলের কথা হয়েছে আমি বলবো যে অন্তত এক দুই হলেও একটু আমরা ডক্টর মোহাম্মদ সাহেবের কাছ থেকে কথা শুনতে চাই এই توفي السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والشكر ورحمة الله ورحمة الله لله على توفيقه وامتنانه واشهد ان لا اله الا الله محمد رسول الله تعظيم الاشاره وأشهد أن محمد رحمه الله ورسوله الداعي إلى لدوانه ولا آله وأصحابه وإخوانه أما بعد فإن أشتق الحديث كتاب الله وخير الحديث محمد صلى الله عليه وسلم وشب الأمور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة دولالة وكل دولالة في النار يقول الله من قائل يمنون عليك الإسلام قل لا تمن علي إسلامكم ولله يمن عليكم من هداكم للإيمان إن كنتم صادقين أصدق <تصفيق> أن أصدق <تصفيق> لأجلل شمالك وشباقتي ومثلت أن أصدق لأجلل وقلت باشل قولك وبرنا সম্মানিত আয়োজক ভাইরা সম্মানিত মানবৃন্দ সুদিমণ্ডলী আমার সামনে উপস্থিত আজকের অনুষ্ঠানে মধ্যমূলী যারা ইসলাম গ্রহণ করেছেন ইসলাম গ্রহণ করার মাধ্যমে নিজেদের দুনিয়া এবং আখ জাতের আজাতের পর দেখে নমুসলিম ভাইরা সমাহিত উপস্থিতি সৌদিমণ্ডল আসলে যা আলোচনা আমি আসার পরেই হয়েছে। যা আমি নিজেই শুনতে পেরেছি আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে গিয়েছে এদের এফআই জিয়া যথেষ্ট এবং অতিরিক্ত আমি মনে আলোচনা আপনাদের সামনে পেশ করা হয়েছে ইতিমধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা পেশ করেছেন অধিকায় প্রস্তাব তথ্য শেখ মোহাম্মদ রুহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা সামনে নিয়ে এসেছেন এবং দৃষ্টি আকর্ষণ করেছেন আমি ছোট্ট অভিজ্ঞতার কথা বলেই শেষ করব অভিজ্ঞতাটি অনুযায়ী নব মুসলিমদেরকে নিয়ে আমরা বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন জায়গায় করেছি অল্প কয়েকদিন আগে আপনাদের অনেকে দেওয়ার কথা নীলগময় দাবি একটি প্রোগ্রাম করেছি সেখানে প্রায় পঁয়ষট্টি জন উপস্থিত ছিল নমুসলিম দুই দিনের কোর্স করেছে আমরা এটা সরিয়া মানে বেসিক যে কোর্স রয়েছে সেগুলো করেছি প্রায় সেখানে বারোটি বিষয়ক আলোচনা হয়েছেন অনুষ্ঠিত কেন্দ্রে তো সেখানে বৈশিষ্টিকদের অংশগ্রহণ করেছে এবং অত্যন্ত সুন্দর কোর্স হয়েছে কিন্তু বাস্তব হচ্ছে এই যে একদিন উপস্থিত হয়েছেন তিনি বলছেন ইমাম এরপর কয়ালেকেনি তেলাওয়াত করেছেন তো তিলাওয়াত শোনার আমাদের মাঠায় যারা উপস্থিত ছিলেন তারা বললেন সে আরেকটা কোর্স আপনাকে নিতে হবে সেটা হল অথবা তেল তেলাবাদ শুদ্ধ করার জন্য আপনাকে আরেকটা কোর্স হবে অন্য এটা তো কোরআনই তেলাবাদ করতে পারে ইম ইমাম যিনি মানে তেলাবাদ ইমাম কোরআন ক্যালিমের সব কতটা তেলাবাত রয়েছে ঘুম আসলে এর কারণ হচ্ছে ইসলাম ভ্রমণ করার পরে অনেকে পরিস্থিতি শিকার হয় আমি দোষারোপ করছি আপনার এটা মনে করবেনা যে দোষারোপ করছে অনেকে পরিস্থিতি শিকার হয়ে সমস্যা দাঁড়িয়ে যায় ফলে ইসলাম গ্রহণ করেছে যে উদ্দেশ্যে সেটা আবু কি কাছে স্পষ্ট মানে আছে কিনা এটি সন্দেহজনক আমি ইউনিভার্সিটিতে আবার স্টুডিওতে বলি সে শিকার সময় যে আমরা যা ইসলাম এর উপর আছি বা গত আনুগতিক ইসলাম বলেন ট্রেডিশনাল যারা বস্তু রয়েছে जिज्ञस कर लेलम ग्रहण करा तारीख क्यों इसलमाम ग्रहण करा कितपक्षा इसलमाम ग्रहण करते हाँ आपका इस्लाम ग्रहण कर तारीख का बाकी इसलम की ग्रहण कर ग्रहण करतट जाते प्रश्न दीचो से আমি যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি বা দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি এই সময় প্রোগ্রামের মধ্যেই আমরা তাদের কাছ থেকে কিছু কথা শিখেছিলাম এক মহিলা দাঁড়িয়ে গেল যার প্রোগ্রামে এখানে উপস্থিত প্রোগ্রামে আমার প্রোগ্রাম অংশ করেছেন হেল্পও আছে নাশা আলাদাই হ্যাঁ এত করেছেন না আচ্ছা ঠিক আছে ঠিক আছে এক মহিলা দাঁড়িয়ে গেলে তিনি তার আক্ষেপ আবেগ কঠিন বাসায় বললেন যে মুসলমানরা আমাদেরকে কি করেছে কি সহযোগিতা করেছে ইত্যাদি আপনাকে টাকা দিবে কে পুনর্বাসন করবে এর জন্য আপনি ইসলাম ভূমিক করছেন না এর জন্য আল্লাহ সুমান সাল্লাহসাল্লাম কেউ করে হচ্ছেন যেমন তারা আপনার কাছে এসে কেন এই অনুগ্রহ এই কথা প্রকাশ করছে যে তারা ইসলাম গ্রহণ করেছে মনে হয় যেন আপনার উপর একটা বড় স্থান অনুগ্রহ করেছে হতে পারে আমাদের এই চিন্তা মাথার মধ্যে আসতে পারে মনে হয় যেন আমি ইসলাম গ্রহণ করে মুসলমানদের উপর একটা বড় মানে অনুগ্রহ করেছি আমার বড় কিছু দিয়ে দিয়েছি মুসলমানদেরকে ব্যাপারটি এমন নয় আল্লাহ স্পষ্ট করে তোমাদের উপর অনুগ্রহের গ্রহী প্রকাশ করছেন যে তোমাদেরকে ইমানের জন্য করেছেন তবে তবে দিয়ে দিয়েছেন আল্লাহ আব্বুল আলম দিয়েছেন আমি দিয়ে এটা আমার বক্তব্য নয় বুঝতে পেরেছেন কিনা ওরা ফেরিবেন সেটা গুজরাটের শত্রু নম্বর আয়াল ওরা ফেরিবেন সেটা গুজরা শত নম্বর আয়াল এটা আমার নিজের বক্তব্য আল্লাহ রানি তোমাদেরকে হৃদয়তির উপর হৃদয় দিয়েছেন জন্য অনুগ্রহ করছেন তবে যদি তোমরা এক্ষেত্রে সূত্রবাদী হও তাহলে আল্লাহ অনুগ্রহ করেছেন তোমাদের এখন আমাদেরকে এত থেকে শিক্ষা নিতে হবে অনেকগুলো শিক্ষার বিষয় এয়াদের মধ্যে রয়েছে আমি আপনাদের অনুরোধ করব যারা ইসলাম গ্রহণ করেছেন আজকে মুসলিম উন্মাই বহুদা বিপক্ষ ওই আমাদের প্রতি শেখ বলেছেন কেউ বলেছেন আসেন আমার খানকার দিকে আসে আমাদের এই খানকার যদি মনে হতে পারেন কেমন যে আসেন চলেন আমরা একসাথে বেরিয়ে যাই ঠিক দাঁড়িয়ে একসাথে বেরিয়ে যাই জীবনের দীর্ঘ বেড়ে দিই না জীবন চিল্লা বেড়ে দিই বিভিন্ন গ্রুপ আজকে ডাকছে বিভিন্ন দিকে আমাদেরকে ডাকছে ইসলাম গ্রহণ করার পরে আপনি আসলে কোন গ্রুপের দিকে যাবেন কোন দিকে আপনি যাবেন এখন যদি আপনি ইসলাম গ্রহণ করার পরে একটা নির্দিষ্ট গ্রুপের দিকে চলে যান তাহলে কিন্তু আপনি ওই ব্যক্তি বলবেন গিয়েছে তাহলে আপনি হৃদয় আবলাভ করার পরে এই হৃদয় লাভ করার পরেও আপনি কিন্তু ওই আখাতের নাজার সৃষ্টি করতে পারবেন পারবেন কি পারবেন ইসলাম এর ষ্ঠিনা দিয়েই মুসলিম হওয়া যায় না এখন ইসলাম আসলে আপনি সত্যিকার ইসলাম লাভ করতে পেরেছেন কিনা এই জন্য এই যে আয়োজন রয়েছে এই আয়োজন শুধুমাত্র আয়োজনের মধ্যে সীমাবদ্ধ করে চলবে না ওই আমরা বিভিন্ন পর্যায়ে আলোচনা করতেছিলাম যেন মুসলিমদেরকে সত্যিকার ইসলাম শিল্পকে তালিম দেওয়ার জন্য কোন কমিটি কোন ভালো কোন প্রচেষ্টা নেওয়া যায় কিনা কোনো পরিকল্পনা করা যায় না তো আলহামদুলিল্লাহ যারা এই চিন্তা করেছেন তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি যে তারা একটা ভালো চিন্তা করেছেন কিন্তু এই ভালো চিন্তাটুকু এটি সত্যিকার ভাবে পরিচালক যিনি বলেছেন সেটা হতে হবে অ্যাডভান্স এবং সেখান থেকে কন্টিনিউয়াস কর্মে যাতে করে এটা পরবর্তী সময় অব্যাহত থাকে তাদের যেগুলো সম্পর্কে শিক্ষা দিতে পারি আসুন যারা ইসলাম গ্রহণ করেছেন যদি আমি বলেছি যে আপনারা মুসলমানদের উপর অনুগ্রহ করেননি কিন্তু আপনাদের ইসলামগুলো তো মুসলমানদের উপর নির্ভরশীল কারণ আজকের আধুনিক গবেষকরা বলেছেন যে মুসলমানদেরকে দেখলে আজকের মানুষ আজকে ইসলামই গ্রহণ করবে না যে এক মুসলমানদের মুসলমানদের মা বুঝুর বুঝুর অনেক বড় বাকরিধারী অনেক সুন্দর মুদ্রাধারী কিন্তু তাদের দিকে আখলাকে থাকে সত্যি কথা হচ্ছে তাদের আখলাকে তো মারাত্মক ভাবে অবক্ষয়ের দিকে চলে গিয়েছে মারাত্মক ভাবে ব্যাহত হয়েছে যে আজকে ইসলাম গ্রহণ করার জন্য মানুষের সামুদাহরণ দেওয়ার মতো ফগুয়া হওয়ার মতো আদর্শ হওয়ার মতো মরের হওয়ার মতো আখলাখ মুসলমানদের বোঝাচ্ছেন ঠিক কিনা তাই ইসলাম যারা গ্রহণ করেছেন তারা ইসলাম গ্রহণ করেছেন কিন্তু ইসলামকে বুঝি আমি মনে করি যে ইসলামকে আপনারা খুঁজেছেন সুতরাং বুঝলে আপনাদেরকে ইসলাম এটাকে জানার জন্য সঙ্গী ইসলাম সকলে জানার জন্য আপনাদের কাছে হবে। আজকে বিভিন্ন দিকে বাড়ির দিকে আহ্বান করে নিয়ে যাচ্ছে ইসলামের বরাদি লাস বলেছেন যে ইসলামের মধ্যে কথা বলেছেন তিয়াত্তর বাঘ ভাই গিয়েছে ইহাতের মাথায় কথা আপনি ইসলামের মধ্যে বলেছেন এই যুগের শিয়াদের সবচেয়ে বড় গবেষক হচ্ছে মিছিল মানে আপনারের মধ্যে সে উল্লেখ করেছে শিয়াদের মধ্যে তিয়াত্তর ফেরকা করে দিয়েছে বুঝতে চতুর্থ পঞ্চম শতাব্দীতে কিতাব লিখেছেন সেখানে তার কিতাবের মধ্যে সেখানেই তিয়াত্তর বেকার কথা উল্লেখ করে দিয়েছেন যদি চতুর্থ পঞ্চম শতাব্দীতে তিয়াত্তর বেকার কথা উল্লেখ করে তাহলে এখনকার অবস্থা নেই আমরা আগে শুনেছিলাম যত লাগসাম যত বাক্তি তত লাগসাম এখন যত দিন ঠিক বিচ্ছিন্ন বিভিন্নভাবে বিভক্ত করে দেওয়া হয়েছে এই এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হতে হবে সহিপ্ট দাঁড়া নিতে হবে এটা শুধুমাত্র একদিন আলোচনার মধ্যে আপনার মনে করছে যথেষ্ট হবে এর জন্য আসলে ফান্ডামেন্টাল কোর্স আল্লাহ সম্ভাবনা রয়েছে আমরা ঢাকাতে নবসিং দিনে আরেকটা প্রোগ্রাম হতে করবো আরেকটি প্রোগ্রাম আমাদের রয়েছে ময়মন সিংহে আগামী মাস বাস্তবায়িত হবে তো আমি আপনাদেরকে জানাচ্ছি যে ইনশাআল্লাহ আল্লাহুল আলমী আপনাদেরকে তখন দিয়েছেন সুতরাং এটাকে ধরে রাখার চেষ্টা করুন একবার যার নামে রাগ থেকে বের হয়ে যাওয়ার আবার এই পথের দিকে কোনো ভাবে আমরা না যাই তারা আমরা বুঝতে চেষ্টা করি আসেন সেদিকে আর ফিরে যাওয়ার চিন্তা করার সুযোগ নেই কিন্তু আপনাকে ওই নিয়ে যাওয়ার চেষ্টা করবে কারণ সেটা যে দায়িত্ব আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে আমি অনুরোধ আপনারা সচেতন আজকে ইসলামের নামে বিভিন্ন ধরনের যে বক্তব্য বিভিন্ন দাওয়াত রয়েছে নারাজ রয়েছে শ্লোগান কত স্লোগান আপনি দেখতে পাবেন এই যে দাওয়াত এবং স্লোগান যেগুলো আছে সেই দাওয়াত এবং স্লোগানগুলো আমাদেরকে আরো বেশি ক্ষতিগ্রস্ত করে দিচ্ছে এবং মুসলমানদের সবচেয়ে ক্ষতির কারণ হচ্ছে এটি আর নদিচ্ছ নয় এই জন্য আমাদেরকে আসতে হবে আসলে শহীদ দি পুরাণ এবং হাজি ভিত্তিক ইসলাম আমরা অনুসরণ করতে পারি সেই অনুযায়ী আমাদের নিজেদের জীবনকে করতে পারি আসুন আমরা আরো তা জন্য চেষ্টা করি ইসলাম চৌপ্রকে জানার জন্য চেষ্টা করি সমস্ত ইসলাম মুসলমানদের পক্ষ থেকে আমি তাদেরকে প্রাণ অভিযান জানাচ্ছি ফলে সরকার আমাদের সবাইকে গ্রহণ করুন আর যাওয়া সকলতা হয় না কিনা স্বাভাবিক সম্মানিত সচিবী আমরা এতক্ষণ জায়গত আলোচনা করেছিলাম ডাক্তার অলার জায়গাকে এাকেক uh.